বিসমিল্লা আলহামদুলিল্লাহ আজ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হবে সেটা হল জারিয়া, তথা অবৈধ কাজের পথ বন্ধ করার জন্য বৈধ ও উত্তম বিষয় পরিত্যাগ করা এখানে একটি বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে আর তা হল পূর্ববর্তী উলামে দিন বিদাতকে ঘৃণা করা এবং বিদাত হতে মানুষকে নিষেধ করার ব্যাপারে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতেন তারা অনেক সময় এমন অনেক বিষয় থেকে মানুষকে নিষেধ করতেন যা মূলত বৈধ বা উত্তম কিন্তু এমন আশঙ্কা রয়েছে যে তাতে লিপ্ত হওয়ার ফলে মানুষের আকিরা বিশ্বাস পরিবর্তিত হয়ে বিদাত সৃষ্টি হবে বা অন্য কোনো অনিষ্ট হবে উপরে আমরা এ ধরনের কিছু উদাহরণ পেশ করেছি আবু মোসা আল আশআরি রাজি আল্লাহতালহু সলাতের মধ্যে একজন ব্যক্তি উত্তম। কিছু উত্তম কথা উচ্চারণ করলে তাকে তিরস্কার করার ঘটনা আবদুল্লিবনে মোগাফল রাজি আল্লাহতালন ও সাদিবনে আবি আকাস রাজি আল্লাহ তালহ নিজ নিজ সন্তানকে দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করার ইত্যাদি ঘটনা পূর্বে উল্লেখ করা হয়েছে উল্লেখ করেছেন ইমাম মালিক থেকে বর্ণিত আছে, তিনি কোরআন খতমের পর দোয়া করা অপছন্দ করেছেন তিনি বলেছেন আমি কাউকে এমন করতে দেখিনি মুসাইব ও হাসান থেকে বর্ণিত আছে। তারা তারাবি বা অন্য কোন সালাতে সরাসরি মুসহাফ অর্থাৎ কোরআন দেখে দেখে তেলাবাত করা অপছন্দ করেছেন পূর্ববর্তী কিছু সংখ্যক ওলামেক্রাম থেকে বর্ণিত আছে তারা মসজিদে বসে যারা ওয়াজ নসিয়ত করত তাদের তিরস্কার করতেন বিশ্লেষণ করলে দেখা যায় ওই সকল ব্যক্তিরা ওয়াজ নসিহতে মিথ্যা কাহিনী বর্ণনা করতেও বিধায়ী ওলায়ামে একরাম তাদের নিষেধ করেছেন কিন্তু কিছু লোক এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত গবেষণা না করেই কেবল মূল ঘটনাটি বর্ণনা করে মসজিদে বসে বিভিন্ন শিক্ষামূলক কাহিনী বর্ণনা করা বিদাত বলে আখ্যায়িত করে ইবনে মাসুদ রাজিয়াল বর্ণিত আছে তিনি কিছু সংখ্যক লোককে মসজিদে জিকির করতে দেখে রাগান্বিত হয়ে তাদের বের করে দেন আমরা দেখেছি ওই সকল লোকেরা আসলে মুসলিমদের সমাজ পরিত্যাগ করে নির্জনতা অবলম্বনের কারণে ইবনে আব্বাস ইবনে মাসুদ রাজিয়ালু তাদের তিরস্কার করেছেন কেবল মসজিদে বসে আল্লাহর নাম স্মরণ করার কারণে নয় কিছু কিন্তু কিছু লোক এই ঘটনাকে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর নাম স্মরণ করা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দলিল হিসেবে গ্রহণ করেছে কিছু লোকের অভ্যাস ও সাহাবেকরাম ওলামায়দিনের কিছু কিছু বক্তব্য বাছাই করে উপস্থাপন করা উক্ত বিষয়ে বর্ণিত দলিল প্রমাণ ও অন্যান্য উলামায়দিনের মতামাত উল্লেখ না করে কেবল পছন্দ মতো মতটি উল্লেখ করে নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করে সাহাবে সাহাবেক্রাম ও অন্যান্য ওলায়মের দিন থেকে এ সম্পর্কে যা কিছু বর্ণিত আছে আমরা পূর্বে সেসবের ব্যাখ্যা প্রদান করেছি আমরা বলেছি কোন একজন সাহাবী অনেক সময় আল্লাহ রসুলের কোন হাদিস না জানার কারণে বা অন্য কোন কারণে কোন বিষয়ে অধিক কঠোরতা করতে পারেন যেমন উমর রাজি আল্লাহ তালু তামাত্মীকার যখন পবিত্র কোরআন একটি ক্রাতের উপর একত্রিত করেন আর বাকি ক্রাতগুলো মুছে ফেলেন তখন সকল সাহাব তার সাথে একমত হলেও ইবনে মাসুদ রাজি আল্লাহ তার বিরোধিতা করেন সুরানের নোক্তা ও জের জবর সংযুক্ত করা এবং অনুসারী বিদাত ও গমরাহী প্রমাণ করা যায় যেগুলো উত্তম ও গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে পরবর্তীতে উলামায়দিন ঐক্যমত পোষণ করেছেন সুতরাং কোন একজন বা কয়েকজন আলেমের মতামত উল্লেখ করে এবং বাকি উলামায়দিনের মতামত করে আলোচনা করা হলে তার মাধ্যমে সত্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব নয় বরং উভয় পক্ষের মতামত ও তাদের দলিল প্রমাণ উল্লেখপূর্বক কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত কি সেটা নির্ধারণের চেষ্টা করাই সত্য সম্পর্কে অবহিত হওয়ার একমাত্র রাস্তা এই গ্রন্থে আমাদের উদ্দেশ্য সেটা এখানে আমরা উভয় পক্ষের মতামত বর্ণনা করেছি এবং দলিল প্রমাণের আলোকে সেগুলোর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছি পূর্বে আমরা সমন্বয়ের দুটি পদ্ধতির কথা বলেছি এক নতুন যেসব বিষয় সম্পর্কে কোনো প্রদর্শন করেছেন বলে বর্ণিত আছে উক্ত বিষয়ে রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে অনুমতি বিদ্যমান থাকার ব্যাপারটি হয়তো তিনি জানতেন না এ কারণে তিনি বিষয়টিকে অপছন্দ করেছেন দুই আমরা পূর্বে বলেছি। যেসব বিষয় আল্লাহর রসুল অপছন্দনীয় মনে করে পরিত্যাগ করেছেন সেগুলো গুরুত্বপূর্ণ সুননাথ হিসেবে গণ্য এবং তার বিরোধিতা করা অপছন্দনীয় আর যেসব বিষয়ে তিনি অভ্যাসগতভাবে বা অন্য কোনো কারণে পরিত্যাগ করেছেন সেগুলো আসলে সুন্নাত নয় আর যদি এগুলোকে সুননাথ নামকরণ করা হয় তবুও সেটা পূর্বের প্রকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নয় ফলে এগুলোর বিপরীতে আমল করা নিন্দনীয় নয় তবে সাধারণ অবস্থায় রসুলের আমলের সাথে হুব মিল রেখে চলা প্রশংসার যোগ্য এ কারণে কিছু তাদের পরবর্তী এসব ব্যাপারে আল্লাহ সাথে হু মিল রেখে চলার ব্যাপারে উৎসাহিত করতেন অতএব এসব বিষয়ে তাদের নিষেধাজ্ঞা নিরুৎসাহিত করার অর্থে নিষিদ্ধ বা নিন্দনীয় প্রমাণ করার জন্য নয় এ দুটি ব্যাখ্যার বাইরে এইসব ঘটনার আরেকটি ব্যাখ্যা রয়েছে ওলামেকরাম অনেক সময় কোন অবৈধ কাজের পথ বন্ধ করার জন্য এমনকি বৈধ ও উত্তম কাজও পরিত্যাগ করার নির্দেশ দিতেন উসুলের পরিভাষায় এই বিষয়টিকে বলা হয় জারিয়া। অর্থাৎ অবৈধ ও অনিষ্ট কাজের পথ বন্ধ করা অর্থাৎ উলায়মদিন এমন অনেক বিষয় থেকে মানুষকে নিষেধ করতেন যেগুলো আসলে বৈধ বা উত্তম কিন্তু তাতে লিপ্ত হওয়ার সুযোগ দিলে মানুষ আস্তে আস্তে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে উদাহরণস্বরূপ সহি বর্ণিত আসে আবদুল্লাহ ইবনে মাসুদ গোসল ফরজ অবস্থায় পানি না পেলেও তায়াম্মুম করার অনুমতি না দেওয়ার মত ব্যক্ত করলে আবু মুসা আল আশআরি রাজিয়াল্লাহতালু তাকে আল্লাহর কিতাবের ও আয়াতটি স্মরণ করিয়ে দেন যেখানে স্ত্রী সহবাসের পর পানি না পেলে তায়ামমুম করার বিধান বর্ণিত আছে। ইবনে মাসুদ রাজিয়ালু এবার যুক্তি দেখিয়ে বলেন নিয়মিত অভ্যাস ছিল সফরের চার রাকাত দুই রাকাত আদায় করা হজের সময় তিনি তাই করেছেন উসমান রাজি আল্লাহ আনহ এর তিনি হজে গমন করে কসরের সালাত দুই রাকাতের পরিবর্তে চার রাকাত পড়েন বিভিন্ন রেওয়াতে এসেছে তিনি এটা করেছিলেন যাতে দূরদূরান্ত থেকে আগত মানুষ এমন মনে না করে যে আসলেই জোহর আসর বা ইশার ফরজ সালাত আসলেই দুই রাকাত। এমনও বর্ণিত আছে যে একজন গ্রাম্য ব্যক্তি উসমান রাজি আল্লাহতালাহুকে হজের সময় কসরের সালাত পড়তে দেখে বাড়ি ফিরে সারা বছর চার রাকাত বিশিষ্ট সালাত দুই রাকাত আদায় করতেন পরে এটা শুনে উসমান রাজি আলাহতাল সফরে দুই রেখাতের পরিবর্তে চার রেকাত আদায় করা শুরু করতেন বেশ কিছু সহি আদি প্রমাণিত আসে রসুল্লাহ প্রতি বছর নিজে নিয়মিত কুরবানি করেছেন এবং তাদের এবং অন্যদের কোরবানি করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কিন্তু ইবনে আব্বাস আবু মাসুদ এবং অন্যান্য বেশ কিছু সাহাবা থেকে বর্ণিত আছে তারা সচ্ছল হওয়া সত্ত্বেও কুর্বানি দেননি যাতে মানুষ কুরবানি দেওয়া ফরজ মনে না করে ইমাম মালিক রহমাহুল্লাহ তার মহাত্মাতে বর্ণনা করেন উমর রাজিয়াল একবার রাত্রে স্বপ্নদোষ হলে তিনি গোসল করে এবং নিজের পরিধেয় কাপড়টি পরিবর্তন না করে সেটির যেখানে কিছু লেগেছে বলে মনে হয় সেখানে ধুয়ে নেন আর অন্য স্থানে পানি ছিটিয়ে দেন আমর ইবনুল আস তাকে বললেন আমাদের নিকট নতুন কাপড় রয়েছে আপনি ওই কাপড়টি পরিবর্তন করে নেন উমর রাজিয়া বলেন আমি এমন করলে মানুষ ভাববে এমন করা জরুরি এ ধরনের অনেক ঘটনা রয়েছে যা সুবিস্তারে বর্ণনা করা সম্ভব নয় এসব ঘটনা প্রমাণ করে সাহাবে ক্রাম এবং তাদের পরবর্তী উলামে দিন অবৈধ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কায় অনেক সময় বৈধ বা উত্তম কাজও পরিত্যাগ করে চলতেন আব্দুর রহমান যদি কেউ এমন কোন বিদাত তৈরি করে যা শরীয়তের বিপরীত নয় পূর্ববর্তী উলামদিনের বেশিরভাগ এমন বিষয়কেও অপছন্দ করতেন এবং তাদের পরবর্তী উলামদিনের কর্মপন্থার উপর গবেষণা করলে একথার সত্যতা পাওয়া যায় দেখা যায় তারা এমন অনেক বিষয় হতে মানুষকে নিষেধ করেছেন যা আসলে বৈধ বা উত্তম এর মাধ্যমে তারা অন্য কোন অবৈধ বিষয়ের পথ বন্ধ করতে চেয়েছেন এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে বর্তমানে দ্বিমুখী বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এক কিছু লোক শরীয়তের মানদণ্ডে বৈধ বা উত্তম প্রমাণিত হলেই কোনো বিষয়ে লিপ্ত হওয়ার অবাধ স্বাধীনতা রয়েছে বলে মনে করে এ ব্যাপারে তারা কোনরূপ সতর্কতা অবলম্বনের চেষ্টা করে না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময় বৈধ বা উত্তম কাজ পরিত্যাগ করায় সময়সীন তারা এই মূলনীতিটি সম্পর্কে সচেতন নয় তারা অনেক সময় কোনো একটি বিষয়কে অতিরিক্ত গুরুত্বের সাথে পালন করে এর ফলে অনেক সময় ওই বিষয়ে সাধারণ মানুষের বিশ্বাস পরিবর্তিত হয়ে বিদাত সৃষ্টি হয় উদাহরণস্বরূপ আমাদের দেশের সাধারণ মানুষ দরুদে হাজারি দরুদে লাখি ইত্যাদি নামের বহু সংখ্যক দরুদ অত্যাধিক গুরুত্বের সাথে পাঠ করে থাকে অনেক সময় এসব দরুদের ব্যাপারে মিথ্যা ফজিলত বর্ণনা করা হয় ফলে সাধারণ মানুষ দরুদে ইব্রাহিমী অপেক্ষা এসব দরুদকে অগ্রাধিকার প্রদান করে সন্দেহ নেই যে যে কোনো উত্তম ভাষায় আল্লাহর রসুলের উপর দরুদ পাঠ করা বৈধ তবে এসব দরুদের ব্যাপারে মিথ্যা ফজিলত বরনা করা বা এগুলোকে হাদিসের মাধ্যমে প্রমাণিত দরুদ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ মনে করা নিশ্চয় বিদাত তাছাড়া এ ধরনের দোয়াদরুদ রচনা করার অবাধ স্বাধীনতা দেওয়া হলে এসবের ভিড়ে হাদিসে বর্ণিত দরুদ চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এসব দিক বিবেচনা করে বরেণ্য ওলায় দিন নিজের ভাষায় দোয়াদুদ পাঠ করার বৈধতা স্বীকার করার পরও যতদূর সম্ভব এগুলো এড়িয়ে চলার ব্যাপারে উৎসাহিত করতেন এবং যতদূর সম্ভব হাদিসে বর্ণিত জিকির ও দোয়া বেশি বেশি উচ্চারণ করার ব্যাপারে উৎসাহিত করতেন এভাবে একত্রিত হয়ে দোয়া মনাজাত ও জিকিরাজার করার ব্যাপারে শরীয়তে সাধারণ অনুমতি থাকার কারণে ওলামায়দিন এর অনুমতি দিয়েছেন তবে এগুলোকে নিয়মিত অভ্যাসে পরিণত করা বা জনসাধারণের সামনে অত্যাধিক গুরুত্ব সহকারে আদায় করার ব্যাপারটি তারা অপছন্দ করেছেন যাতে মানুষ এসব বিষয়কে ফরজ বা সুননাতের সমপর্যায়ের মনে না করে উলামের এই কর্মপন্থাটি আমাদের গুরুত্ব সহকারে স্মরণ রাখা উচিত যাতে আমরা বিদাতের রাস্তা বন্ধ করার ব্যাপারে যথাযোগ্য ভূমিকা রাখতে পারি দুই এর বিপরীতে কিছু লোক সাহাবে ক্রাম বা पूर्ववर्ती विषय हरामषि मन कर तरह बिुदे आजीवन संग्राम लिप्त हो जाए जे क्यों उक्त क्या लिप्त हाँ विदाती गुमरा आख्यय काफिर मुश्रिक फतवा दीते दी करें অবৈধ কাজের পথ বন্ধ করার নামে এরা অনিষ্টের পথ খুলে দেয় এরা অবৈধ কাজের পদ বন্ধ করা এই মূলনীতিটির সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় সম্পর্কে পুরোপুরি অজ্ঞ নিচে আমরা সেসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরলাম এক জারিয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এরা ভুলে যায় যে পূর্ববর্তী অনেক সময় অবৈধ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা থাকলে বৈধ ও উত্তম থাকলেও পরিত্যাগ করতেন এখানে মূল বিষয়টি নিষিদ্ধ বা নয় বরং বৈধ বা উত্তম যে আশঙ্কার কারণে কাজটিকে অপছন্দ করা হচ্ছে যদি কোনো সময় তা দূর হয়ে যায় তবে আর বিষয়টিকে নিন্দা করা চলে না উদাহরণস্বরূপ কিছু মানুষ ফরজ সালাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত মনে করতে পারে এই আশঙ্কায়িতাগ করে সফরে আদায় করেন এবং সকল মানুষ তার আমল গুরুত্ব সহকারে বিবেচনা করত আর যেহেতু সে সময় এ বিষয়ে মানুষের জ্ঞানের কমতি ছিল তাই তখনকার পরিস্থিতিতে এই যুক্তিটি সঠিক ছিল কিন্তু যার অবস্থা উসমান রাজি আল্লাহতাল মতো নয় এবং যে সময় এ বিষয়ে যথেষ্ট কারণে ফরজ রাকাত সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা দূরীভূত হয় তখন এই যুক্তি প্রযোজ্য নয় এখন যদি কেউ এই যুক্তিতে সফরে চার রাকাত সালাত আদায় করে তবে তা প্রশংসনীয় হতে পারে না ইবনে আব্বাস ও অন্যান্য বেশ কিছু সাহাবা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়ার ঘটনার ব্যাপারেও একই কথা প্রযোজ্য তখনকার মানুষ কল্যাণকার কাজের প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিল তারা সাহাবেক্রামের আমলকে ভীষণ গুরুত্বের সাথে বিবেচনা করত যেহেতু সাহাবায়ে ক্রামই ছিলেন আল্লাহর রসুলের সুন্নাতের ধারকবাহক ও ব্যাখ্যাার সকল সাহাবেক্রাম গুরুত্ব সহকারে কোরবানি আদায় করলে মানুষ ধারণা করত কোরবানি দেওয়া ফরজ এ কারণে কিছু কিছু সাহাবা ইচ্ছাকৃতভাবে কুরবানি পরিত্যাগ করেছেন এটা তৎকালীন পরিস্থিতিতে যথাযোগ্য একটি সিদ্ধান্ত ছিল কিন্তু বর্তমানে এই নীতি প্রয়োগ করা যাবে না মানুষ এখন বস্তুবাদে আকৃষ্ট হয়ে পড়েছে আল্লাহর বিধান পালনের পরিবর্তে যতটা সম্ভব সুযোগ সন্ধান করায় তাদের অভ্যাস এমন অবস্থায় যদি আলেমুলামা ও অনুসরণীয় ব্যক্তিরা কুরবানি পরিত্যাগ করার নীতি গ্রহণ করেন তবে মানুষ হয়তো চিরতরে ইসলামের এই বিধানটির উপর আমল করা ছেড়ে দেবে তাই এখন সম্পূর্ণ উল্টো পদ্ধতি অবলম্বন করতে হবে এখন আলেমা ও ব্যক্তিদের উচিত নেত্বের সহিত কুরবানি আদায় করা এবং মানুষকে এব্যাপারে আগ্রহী করে তোলা সুতরাং কোন একজন সাহাবা বা পূর্ববর্তী কোন একজন আলেম একটি বিশেষ পরিস্থিতিতে কোন বৈধ বা উত্তম বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন অথব ওই বিষয়টি কেমন পর্যন্ত নিষিদ্ধ থাকবে বা ওই বিষয়ে লিপ্ত প্রতিটি ব্যক্তিকে বিদা আতি আখ্যায়িত করে মানহানি করতে হবে এটা সঠিক পথ নয় বরং দেখতে হবে যে ধরনের পরিবেশ ও পরিস্থিতির আলোকে বিষয়টি হতে নিষেধ করা হয়েছিল এখনো সে ধরনের পরিস্থিতি টিকে আছে কি না দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হল অবৈধ কাজে লিপ্ত হওয়ার নিশ্চিত বা অধিক সম্ভাবনা থাকা কোনো অবৈধ কাজে লিপ্ত হতে পারে यह आशंकएं बैधक्यो पर ब्यापार्ट केवल तक प्रजोज्य है जख ए विषय निश्चित वधिक सम्भवना दूरवर्त समनार ऊपर निर्भर बैध विषय अब घोषणा करबध हो जाए जेहेतु दूरवर्त समना के गुरुतव दी देखा जा बसिभाग विषय को क्षतर सम्भवना रखे উদাহরণস্বরূপ রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটতে পারে গাছে উঠলে পড়ে যেতে পারে মাছ খেতে গেলে গলায় কাটা বেধে মারা যেতে পারে ইত্যাদি এই সকল নির্ভর করা কোনো বিষয়কে অবৈধ ঘোষণা করা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই সকল যুক্তির উপর নির্ভর করে কোনো বিষয়কে অবৈধ ঘোষণা করা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এ ধরনের বিষয়কে বাড়াবাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন বাহরে মুহিত এর উদাহরণে বলা যায় আঙ্গুরের রস দ্বারা মদ তৈরি করা হয় এই যুক্তিতে যদি কেউ আঙ্গুর চাষ করা বন্ধ করতে চায় তবে তা সঠিক হবে না এ যুক্তিতে আঙ্গুরের চাষ অবৈধ ঘোষণা করা অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে আল কারাফি ইজমা উল্লেখ করেছেন বাহরে মুহিত তিন নম্বর যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল অনিষ্টের পথ বন্ধ করতে যে অধিক ক্ষতির সম্ভাবনা না থাকা অবৈধ কাজের পথ বন্ধ করার জন্য বৈধ বা উত্তম বিষয় পরিত্যাগ করার এই মূলনীতিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি অনিষ্টের পথ বন্ধ করতে যে তার সমপর্যায়ের বা তদাপেক্ষা বেশি ক্ষতিকর বিষয়ে লিপ্ত না হওয়া বা তার পথ খুলে না দেওয়া যেমন অনিষ্টের পথ বন্ধ করার নামে ফরজ ত্যাগ করা বা হারামে লিপ্ত হওয়া উদাহরণস্বরূপ আল্লাহ সুবানতলা মুশ্রিকদের উপাস নিন্দন্দ করতে নিষেধ করেছেন যেহেতু এর ফলে তারাও মহান আল্লাহকে নিন্দা করে এই যুক্তিতে বর্তমানে কিছু চিন্তাবিদ বিদর্ভীদের ধর্ম সম্পর্কে যে কোনো প্রকার সমালোচনা ও তাদের বিশ্বাসের অযৌতিকতা প্রমাণের চেষ্টা করা নিষিদ্ধ এমন মন্তব্য করে যেহেতু তাদের ধর্ম নিয়ে সমালোচনা করা হলে তারাও আমাদের ধর্ম নিয়ে সমালোচনা করবে বর্তমানে এই যুক্তির লক্ষ্য করা যাচ্ছে, কিছু লোক বিধর্মীদের শিরিক কুফুর পরিত্যাগ করে ইসলামের দাওয়াত দেওয়ার বিষয়টিকেও অপছন্দ করতে শুরু করেছে আল্লাহকে গালি দেওয়া হবে বা আল্লাহর দিনের সমালোচনা করা হবে এই ভয়ে দিনের দাওয়াত পরিত্যাগ করা হলে এক সময় আল্লাহর নাম ও তার দিনের বিধান যে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে এ চিন্তা তাদের নেই তাছাড়া ভিন্ন ধর্মের লোকদের দিনের দাওয়াত দেওয়া ফরো এবং কোনো যুক্তিতেই এই ফরজ দায়িত্ব অবহেলা করা যায় না এই চিন্তাও তাদের মাথায় ঢোকে না একইভাবে বর্তমানে কিছু লোক অনিষ্টের পথ বন্ধ করা বলতে কেবল বিদাতের রাস্তা বন্ধ করা বোঝে বিষয়ে তারা এতটা বাড়াবাড়ি করে যে অনেক সময় বিদাতের রাস্তা বন্ধ করতে যেয়ে সাধারণ মুসলিমদের মধ্যে রক্তারক্তি ও বিভক্তির সৃষ্টি করার মতো সুস্পষ্ট হারাম কাজে লিপ্ত হয়ে যায় নেককার ও ধর্মপ্রাণ মুসলিমদের বিদা ফাসেক ফাঁসেক ইত্যাদি নিকৃষ্ট উপাধিতে আখ্যায়িত করে নিন্দা বন্ধ করে অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শিবাবুল মুসলিম ফুসুকুন অকিতাল হুকুফরুন মুসলিমকে গালি দেওয়া ফাসেকের কাজ আর মুসলিমদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া কাফিরের কাজ सही मुस्लिम यह सकल लोकपर् मोट सतर्क नए अनिष्टर पद बंद बोलते केवल बोल, विदात पद बंद बोझाय बर सकल प्रकार अनिष्ट पद बंद बोझाय যে কোনো ক্ষতিকর বিষয় এড়িয়ে চলার জন্য অপেক্ষাকৃত কোন ক্ষতিকর বিষয়কে সহ্য করাকেই বলা হয় অনিষ্টের পথ করা একটি সুন্নাতের উপর আমল করা বা কোন একটি বেধা বিরোধিতা করার অজুহাতে হারাম কাজে লিপ্ত হওয়াও বৈধ এমন নয় বরং ফেতনাফাস ও বিভ্রান্তিকর বিভ্রান্তির ঘটানোর জন্য প্রয়োজনে কিছু সময়ের জন্য কোন একটি সন্ন্যাত পরিত্যাগ করা অনিষ্টের পথ বন্ধ করার মধ্যে গণ্য এ কারণে উসমান রাজিয়াল্লাহতালু কচরের ছালাত দুই রেকাতের পরিবর্তে চার রেখাত আদায় করেছেন ইবনে আব্বাস রাজিয়া তালানু এবং অন্যান্য কিছু সাহাবা কুরবানের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পরিত্যাগ করেছেন गुराइाह सम्पर अभाम्य करवासुते सम्पर्क रसुल्लाउला कौमिकी हदीस उन जाहिल्कु अन उद खिलजुदी वन उल सिका बाहू बिल अब হতো যে তোমার সম্প্রদায় করবে তবে আমি কাবাঘরের বাইরের জুড়ে দিতাম এবং তার দরজাটি নিচে নামিয়ে আনতাম মুসলিম। সুতরাং কাবাঘর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম সংশোধন করেননি কেবল এই ভয়ে যে কিছু সংখ্যক কিছু লোক সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে তারা হয়তো কাবাগার ভেঙে সংশোধন করতে দেখলে সন্দেহ পতিত হবে এবং দিন ত্যাগ করে পুনরায় কাফির হয়ে ক্ষতির সম্মুখীন হবে এটা পূর্বে উল্লেখিত একটি হাদিসের সাথে পুরোপুরি সমর্থ বোধক রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন ইয়াসিরুওয়ালা তো আশ সিরু ও বা মানুষের জন্য সহজ করো তাদের উপর কঠিন করো না আর তাদের সুসংবাদ দাও তাদের দূরে সরিয়ে দিও না সহি বুখারিও মুসলিম এটা জেনে নেওয়ার পর ওই সকল লোকদের কার্যকলাপ সম্পর্কে সতর্কতা অবলম্বন ভীষণ জরুরি যারা বিদাতের রাস্তা বন্ধ করার যুক্তিতে বৈধ ও উত্তম নিষিদ্ধ ঘোষণা করে এবং তাতে লিপ্ত সাধারণ মুসলিমদের বিদাতি ও পথ আখ্যা দিয়ে থাকে। তাদের মান সম্মান বিনষ্ট করে প্রয়োজনে তাদের সাথে হানাহানি ও খুনোখুনিতে লিপ্ত হতেও পিছোপা হয় না এভাবে তারা একটি অনিষ্টের পথ বন্ধ করতে যে শত সহস্র অনিষ্টের জন্ম দেয় দিনের বিধান সম্পর্কে অজ্ঞ ও অনভিজ্ঞ লোক লোকদের চিন্তাধারা এমনটাই হয়ে থাকে আল্লার নিকট এ ধরনের মূর্খতা থেকে আশ্রয় চায় চার নম্বর যে বিষয়টি স্মরণ রাখতে তা হল অবৈধ কাজের আশঙ্কায় বৈধ বা উত্তম কখন পরিত্যাগ করা যায় সে সম্পর্কে দ্বিমত সাধারণভাবে এটা জেনে রাখা প্রয়োজন যে সাদ্দে জারিয়া তথা অবৈধ কাজের আশঙ্কায় বৈধ কাজ করা সম্পর্কিত মূলনীতিটি সকল ওলামায় গ্রামে নিকট গ্রহণযোগ্য নয় উসুলে ফিকের গ্রন্থে সাধারণত এ বিষয়ের পক্ষে ইমাম মালিক ও মালিকী মাঝাবের উলাম একরামের মতামত উল্লেখ করা হয় এবং অন্যান্য উলাম একরাম এ বিষয়ে দ্বিমত করেছেন বলে উল্লেখ করা হয় তবে বিশ্লেষণ করলে দেখা যায় কিছু শর্ত সাপেক্ষে প্রায় সকল উলামে একরাম বিষয়টি গ্রহণ করেছেন আমরা উপরে যেসব শর্তাবলী উল্লেখ করেছি ওই সকল শর্তের উপর চিন্তা করলে দেখা যাবে একটি নির্দিষ্ট মাসালাতে হবে কিনা সেটা ব্যাপক চিন্তা গবেষণার বিষয় পরিবেশ পরিস্থিতি ও শরীয়তের বিধানের আলোকে এ এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই কারণে ওলামেকরাম অনেক সময় নির্দিষ্ট কিছু মাসালাতে এটা প্রয়োগ করার ব্যাপারে পরস্পরের মধ্যে দ্বিমতে জড়িয়ে পড়েন উদাহরণস্বরূপ হাদিসে এসেছে রমজানের পর সওয়াল মাসে ছয়টি শম পালন করলে সারা বছর শ্রম পালন করার সব পাওয়া যাবে আবু দাউদ। কিন্তু ইমাম মালিক বলেছেন যেহেতু রমজানের পর শম পালন করলে মানুষ মনে করতে পারে এটা রমজানের ফরজ সমের মতো ফরজ তাই এটা না রাখাই উচিত শাফিঈ মাযহাবের উলামায়ে কেরাম এ বিষয়ে তার মতের বিরোধিতা করেছেন তারা হাদিস অনুযায়ী শাওয়াল মাসের 6টি সওম পালন করাকে উত্তম মনে করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন ইমাম মালিক রাহিমুল্লাহ এ বিষয়ে বলেন ওয়াননা আহলাল ইলমি কানূ ইখরাহূনা যালিকা ওয়া ইখাফূনা বিদআতা ওয়াইউলহিকা বিরমাদানী আহলুল জাফা ওয়াল জাহালা মালাইসা মিনহু আলেমরা এটা অর্থাৎ রমজানের পর সওয়াল মাসে ছয়টি শ্রম পালন করা অপছন্দ করতেন এবং এটা বিধাত হবে এমন আশঙ্কা করতেন তারা আশঙ্কা করতেন হয়তো অজ্ঞলোকেরা এটাকে রমজানের সমের মধ্যে অন্তর্ভুক্ত মনে করবে অর্থাৎ ফরজ মনে করবে ইমাম নব্বী রহমাল্লা এই কথার উপর আপত্তি করে বলেন অকৌলহম লিয়ান্না হাদফা জালিকা ফয়াতিদু উজুবাহ لأنه لا يكفى ذلك على أهد ويلزم على قوله إنه يقره صوم عرف وعاشر وصائر الصوم المندوب إليه وهذا لا يقوله أحد এটা দুর্বল যুক্তি কেননা এটা অন্য ব্যাপারটা কারো অজানা নয় তাছাড়া এভাবে বললে তো আরাফার দিন বা আসুরার দিন শ্রম পালন করা এবং অন্যান্য দিনে নফল শ্রম পালন করাও হয়ে যায় যেহেতু সেক্ষেত্রেও এমন আশঙ্কা রয়েছে যে কেউ না কেউ না কেউ এটাকে ফরজ মনে করতে পারে কিন্তু এ কথা কেউ বলতে পারে না শারহে মহাজ মালিক থেকে বর্ণিত আছে, তিনি ফরজ সালাতের পর বা কোন মজলিসে সম্মিলিত মনাজাত করা পছন্দ করেছেন কারণ এর মাধ্যমে তিনি যিনি দোয়া করেছেন বা যিনি দোয়া করছেন তার অন্তরে কিছু অহংকার সৃষ্টি হতে পারে আল হওয়া ওয়ালবিদা মালেকিমের অন্য কিছু আলেম বৈধতার পক্ষে মত দিয়েছেন তারা বলেছেন বালিল আলামা নাফসাহু গালিবাহরহু বালিয়াফ আল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যিনি দোয়া করেন তার মধ্যে অহংকার নয় বরং বিনয় প্রকাশ পায় সুতরাং দোয়া করা পরিত্যাগ করবে না বরং দোয়া করবে আলফাকি আদানি দেখা যাচ্ছে নির্দিষ্ট কোন বিষয়ে ক্ষতির আশঙ্কা আছে কিনা এবং তার পদ বন্ধ করার জন্য বিষয়টি পরিত্যাগ করার প্রয়োজনীয়তা আছে কিনা সে সম্পর্কে দুজন আলেমের মত দুই রকম হতে পারে তাদের একজন অন্যজনকে তুরস্কার করতে পারবে না একজন আরেকজনকে একজনকে বিদাতি হিসেবে আখ্যায়িত করতে পারবে না এটা ইস্তিহাদী তথা গবেষণামূলক বিষয় এর উপর ভিত্তি করে মুসলিমদের পথভ্রষ্ট বলে আখ্যায়িত করা মারাত্মক অপরাধ পাঁচ নম্বর যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল অবৈধ কাজের আশঙ্কায় বৈধ কাজ পরিত্যাগ করার বিধান এখানে যে বিষয়টি অত্যাধিক গুরুত্ব সহকারে স্মরণ রাখা প্রয়োজন তা হল কোন অবৈধ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কার কারণে বৈধ কাজ পরিত্যাগ করা সম্পর্কে যে মূলনীতিটি রয়েছে তার উপর নির্ভর করে কোনো বিষয়কে হারাম বা নিষিদ্ধ প্রমাণ করা যায় না বরং বিষয়টি হতে মানুষকে অনুৎসাহিত করা যায় অন্য কথায় বিষয়টিকে ম্যাকরু বলা যায় এ বিষয়ে প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত লা ইয়ালামুহা কাছিরুম মিনান নাস ফমানিত তাকাল রসুলাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এর মাঝে রয়েছে কিছু অস্পষ্ট বিষয়। এসব বিষয়ে বেশিরভাগ মানুষ জানে না যে কেউ এসব বিষয় পরিত্যাগ করে তার দিন আর যে অস্পষ্ট বিষয় সময়তে লিপ্ত হয় সে ওই রাখালের মতো যে নিষিদ্ধ এলাকার আশেপাশে পশু চড়ায় এমন আশঙ্কা রয়েছে যে সে হয়তো নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়বে সহিয়াল বোখারি এখানে রসুলকে সরাসরি হারাম নয় তবে অপসন্দনীয় বা মাকরুক ইবনে হাজারি রহমান তাহারিমিলাহা ওয়াকফ মতপার্থক্য হয়েছে এটা মাকরু অর্থাৎ অপছন্দনীয় কেউ কেউ এব্যাপারে নিরাপত্তা অবলম্বন করেছেন ফাথুল বাড়ি ইবনে হিজাম রহিমল্লাহ আল ইহকাম ফি উসুলিল আহকাম নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন উপরোক্ত হাজিসটি উল্লেখ করে তিনি প্রমাণ করেছেন হারামের দিকে যেতে পারে এমন কাজে লিপ্ত হওয়া হারাম বলা যায় না তবে সাধারণ লোকদের থেকে। সাধারণ লোকদের এ থেকে নিরুৎসাহিত করা যায় এখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে অনেক সময় শরীয়তে কোনো নিষিদ্ধ বিষয়ের পথ বন্ধ করার জন্য অন্য কিছু বিষয়কে হারাম করা হয়েছে যেমন জেনার পথ বন্ধ করার জন্য মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া বা কোনো মেয়ের সাথে নির্জনে অবস্থান করা শরীয়তে হারাম করা হয়েছে অতএব এসব বিষয় এখন হারাম বলেই গণ্য হবে যেহেতু এগুলো কেবলমাত্র জেনার দিকে নিয়ে যায় এ কারণে হারাম নয় বরং শরীয়তে এগুলোর ব্যাপারে পৃথক নিষেধাজ্ঞা আছে তাই হারাম এর সুস্পষ্ট দলিল হল মেয়েদের মুখ খোলা রেখে চলাফেরা করার কারণে অনেক সময় জেনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে এ কারণে বিষয়টিকে মাকড়ু বলা যেতে পারে তবে হারাম বলা সঠিক নয় যেহেতু শরীয়তে মুখ খুলে চলাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে একইভাবে যদি কোনো বিবাহিত পুরুষের স্ত্রী যথেষ্ট সুন্দর হয় এবং সে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত থাকে যে অন্য কোনো মহিলার দিকে দৃষ্টি দিলে সে দিনাতে লিপ্ত হয়ে পড়বে না তার ক্ষেত্রেও অন্য মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া হারাম হবে যেহেতু সেটা হারাম হওয়ার ব্যাপারে শরীয়তে স্পষ্ট প্রমাণ রয়েছে लिप्तान जिस विषय शरियत दलान हराम प्रमाणित निप्त हम निश्चित भाव हराम लिप्त होते लिप्त हरामे लिप्त हार समना रही है সেসব বিষয়কে নিশ্চিত ভাবে হারাম বলা যায় না তবে ক্ষেত্র বিশেষে সেসব বিষয়কে মাকরু বলা যায় উপরে আমরা যা কিছু বলেছি তার উপর গুরুত্ব সহকারে চিন্তা করলে ওই সকল লোকদের কার্যকলাপের অসারতা প্রমাণিত হবে যারা দোয়া মনাজাত মিলাদ মাহফিল ইত্যাদি বিভিন্ন বিষয় শরীয়তের দৃষ্টিতে উত্তম প্রমাণিত হওয়ার পরও মানুষ এগুলোকে ফরজ বা সুন্নত মনে করতে পারে এই আশঙ্কার কারণে এসবে লিপ্ত হওয়া হারাম হিসেবে আখ্যায়িত করে এবং এসবে লিপ্ত ব্যক্তিদের ভীষণভাবে তিরস্কার করে তারা একদিকে যেমন শরীয়তের মূলনীতি সম্পর্কে অবগত নয় একইভাবে তারা বর্তমান যুগের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত নয় চিন্তা গবেষণা করলে দেখা যাবে বর্তমান যুগের মানুষ দিনিক কার্যক্রমের ব্যাপারে এমনিতেই নিরুৎসাহিত হয়ে রয়েছে যেগুলো ফরজ বা শূন্যত সেগুলো কিভাবে পরিত্যাগ করা যায় তারা এখন সেসব যুক্তি প্রমাণ খুঁজে বেড়াচ্ছে যেটা ফরজ নয় বা সুনত নয় সেটাকে ফরজ বা সুনত মনে করার মতো পরিবেশ এখন আর নেই মসজিদে মোনাজাত বন্ধ করে দিলে মানুষ সেই সময়টুকু চায়ের দোকানে অশ্লীল সিনেমা দেখে বা বেহুদাক বাক্কলাপে ব্যয় করবে রসুলের জন্মদিনে বৈধভাবে আনন্দ ফুর্তি করার অনুমতি না দিলে যুবকরা ইংরেজি নববর্ষ বা ভালোবাসা দিবসে আনন্দ ফূর্তি করে সেটা পুশিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই মানুষ যতটুকু ভালো কাজ করছে সেগুলোর বিরুদ্ধে না লেগে তারা যেসব ভালো কাজ পরিত্যাগ করেছে সেগুলোর প্রচার প্রসারের সময় লাগানোই অধিক জরুরি এখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে কোন ভালো কাজকে মানুষ ফরজ বা সুন্নত মনে করতে পারে এই আশঙ্কা অনুমতি দেওয়া উচিত এখানে এক পেসে দৃষ্টিভঙ্গির কোনো স্থান নেই ইমামের তাইমিয়া রহিমউল্লা উল্লেখ করেন একজন মুসলিম বাদশাহ পবিত্র কোরআনের সাহসযার পিছনে প্রচুর অর্থ ব্যয় করে আহমদ ইবনে হাম্বল রাহমাউল্লা কে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন দাহু ফাহাজা আফদল মা আং জাহাব তাকে ছেড়ে দাও নিষেধ করো না সে যেসব কাজে সম্পদ ব্যয় করে তার মধ্যে এটাই উত্তম ইমামিব্নে তাইমিয়া একথার ব্যাখ্যা করে বলেন আহমদিবনে হাম্বলের মত হল পবিত্র কোরআনের সাজসজ্জার নিমিত্তে অতিরিক্ত ব্যয় করা মাকরু কিন্তু এই বাদশাহকে যদি এটা করতে নিষেধ করা হয় তবে সে এমন জায়গায় অর্থ ব্যয় করবে যাতে ব্যাপক বিশৃঙ্খলা ও অপূরণীয় ক্ষতি সাধিত হবে যেমন হয়তো অশ্লীল বই পুস্তক বা রোম পারস্যের কিস্সা কাহিনীর পেছনে অর্থ ব্যয় করবে তিনি আরো বলেন গণ্য হয় যা নেমিন্দা অপছন্দ করে থাকে তিনি আরো বলেন কাসিরুম মিনাল ইবাদাত, ওয়াল আদাতিদু মুক্তির সুনানি মিমজা আলিক আউল আমরি বিহি এবং মানুষকে এবফেল সম্ভবত তাদের বেশিরভাগের অবস্থা যারা ঐ সকল অপছন্দনীয় বিদাতিকাদের লিপ্ত তাদের চেয়ে খারাপ এসব উল্লেখ করার পর ইমাবিব তাইমিয়া বলেন উমাইয়া খলিফা ও আলিদ দামেস্কের মসজিদটি অত্যন্ত সুন্দর করে নির্মাণ করেন রোম থেকে মূল্যবান পাথর নিয়ে এসে খুবই সুন্দরভাবে সুসজ্জিত করেন হাদিস মসজিদ অত্যাধিক সাজে সজ্জিত করার ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণিত আছে আল্লাহ রসুল নিজেওকে তার মসজিদকে তার মসজিদকে সজ্জিত করেননি তাছাড়া অত্যাধিক সুসজ্জিত মসজিদে সালাতাদায়ে মনোনিবেশ করা দূরও হয়ে পড়ে এ কারণে উমর ইবনি আব্দুল আজিজ রহমাহুল্লাহ খলিফা হওয়ার পর দামেশকের মসজিদটির মূল্যবান পাথরসমূহ সরিয়ে নিয়ে তা বিক্রি করে সে অর্থ রাষ্ট্রীয় কোষাকারে জমা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন দামেশকের নেতৃস্থানীয় ব্যক্তিরা একাজে আপত্তি জানায় তারা বলে মুসলিমরা এটা নির্মাণের পেছনে কত কষ্ট করেছে আর আপনি এটা নষ্ট করে ফেলবেন এর ফলে তিনি মসজিদটি আগের অবস্থায় রেখে দেন তবে সাজসজার স্থানগুলো পর্দাদারা ঢেকে নিতে বলেন যাতে মুসলিদের সালাতে ব্যাঘাত সৃষ্টি না হয় পরে কিছু খ্রিস্টান পাদ্রী দামেশকের মসজিদটি দেখে আফসোস করে বলে আমাদের রাজারা তো এমন উপশনা উপাসনালয় নির্মাণ করে না এবং এই ধরনের আরো কিছু কথাবার্তা বলে এটা শুনে আব্দুল আজিজ বলেন লা আরা ইল্লা আমি তো দেখছি দামেস্কের মসজিদ দেখে কাফিররা কাফিরদের অন্তর জ্বালা হয় এরপর তিনি পর্দাগুলো পুড়িয়ে ফেলেন এবং মসজিদটি উন্মুক্ত করে দেন এসব ঘটনা প্রমাণ করে অনেক সময় অবস্থা ও ব্যক্তিবেদে কোনো অপছন্দনীয় বিষয় উত্তম হিসেবে গণ্য হতে পারে সুতরাং বর্তমান অবস্থায় দোয়ামন আজাদ বা রসুলের জন্মদিন পালনের মতো উত্তম বিষয় হতে মানুষকে ফিরিয়ে রাখা এবং এর সপক্ষে সাদ্দে জারিয়াকে যুক্তি হিসেবে ব্যবহার করা মোটও যৌক্তিক নয় তাছাড়া যদি ধরেও নি মানুষ এসব বিষয়কে ফরজ মনে করবে বা ঈদ এ মিলাদবীকে ফিতর ও ঈদ উল আজহার মতো শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান মনে করবে এই আশঙ্কা এটা থেকে দূরে থাকা উচিত তবুও তো এই যুক্তিতে বিষয়টি থেকে মানুষকে কেবল নিরুৎসাহিত করা যায় এগুলো হারাম হিসেবে আখ্যায়িত করা এবং তাতে লিপ্ত প্রতিটি ব্যক্তিকে বিদাতী হিসেবে আখ্যায়িত করে লাঞ্ছিত করা কিভাবে বৈধ হতে পারে বিদাতের তিনটি গত আলোচনাগুলোর উপর মনোযোগ নিবদ্ধ করলে দেখা যাবে কোনো কিছুকে বিদাত বলার ক্ষেত্রে মোটামুটিভাবে তিনটি মূলনীতির অনুসরণ করা হয় ক যে কোনো ব্যাপারে শরীয়তের বিধান সম্পর্কে ভুল বুঝ অর্থাৎ কোনো ব্যাপারে শরীয়তের যে রায় তার বিপরীত রায়কে শরীয়তের রায় বলে মনে করা उदाहरणस्वरूप मिसवर सोन्नाथ जदि क्यों के फरज बोले तब विदात मद पाना पपेर क्या क्यु शरिक कुफर नदी क्यों मन मद पान कर ले मुस्लिम काफिर परिणत है तब यहाँ विदात गण्य है मोट कथा छोट किंबा बड़ जेको विषय शरियत विधान विपरीत विधान शरियतर नामे चालान विदात गण्य है খারেজি মোতাজিলা মুরজিয়া জাহামিয়া মুজাসিমা ইত্যাদি ফিরকাকে বিভিন্ন উত্তম মনে করে যেই কাজ করতেন তা সোননাতে পরিণত হয় একইভাবে রসুল্লাহ সাল্লাম অপছন্দ করে যেই কাজ পরিত্যাগ করতেন তাও সোননাতে পরিণত হয় এ বিষয়টিকে বলা হয় তার কি এ ব্যাপারে আমরা এসব এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাম কোনো কিছু করলেই তা সুন্নাতে পরিণত হয় এমন নয় বরং দেখতে হবে উক্ত বিষয়টি তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে করেছেন নাকি অভ্যাসগত ভাবে করেছেন একইভাবে রসুল্লাহ সাল্লাম যে কাজ পরিত্যাগ করেছেন সর্বক্ষেত্রে তা পরিত্যাগ করতে হবে এমন নয় যেহেতু অনেক সময় তিনি এমন বিষয় পরিত্যাগ করেন যা আসলে উত্তম হয়তো সাধারণভাবে নির্দিষ্ট একটি সময়ে সবগুলো ভালো কাজ করে দেখানো সম্ভব নয় এ কারণে অথবা উক্ত বিষয়ে আমল করলে তা শূন্যতে পর্যন্ত হবে এবং উন্মতের উপর সেটা কষ্টসাধ্য হয়ে যাবে এ কারণে তিনি তা পরিত্যাগ করেছেন যা অপছন্দ করে পরিত্যাগ করেছেন যেমন ঈদের সালাতের আগে রসুল্লাহ সাল্লা আলাইসালাম আজানো ঐকাম দেওয়ার নির্দেশ দেননি এ কারণে এটা বিদাত হওয়ার ব্যাপারে সকল আলেম একমত হয়েছেন ইবনে রজব ফাথুল বাড়ি তবে এ বিষয়টি হারাম বা নিষিদ্ধ প্রমাণিত হবে না বরং মাক্রু বা অপছন্দনীয় হবে এর মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ রসুল যা কিছু করেননি তার সবই বিদাত এই ধারণা সঠিক নয় বরং রসুল করেন রসুল্লাহাম যখন অপছন্দ করে কোন কাজ পরিত্যাগ করেন কেবল তখন তা বিদাতে পরিণত হয় সেক্ষেত্রেও বিষয়টি হারাম নয় বরং মাকরু হিসেবে গণ্য হয় যেসব কাজ নিজে বৈধ বা উত্তম তবে তাতে লিপ্ত হলে বিদাত সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এমন কিছু কাজ রয়েছে যা নিজে বৈধ বা উত্তম কিন্তু তাতে লিপ্ত হওয়ার অনুমতি দিলে মানুষ ক্রমেই বিদাতের দিকে ধাবিত হবে উলামেয় দিন এই সকল বিষয়কেও বিদাত হিসেবে আখ্যায়িত করে থাকেন আমরা উপরে বলেছি লিপ্ত হওয়ার আশঙ্কায় বৈধ বিষয়ে পরিত্যাগ করা পূর্ববর্তী গ্রামের সাধারণ অভ্যাস ছিল এতে আমরাও বিদাতের ব্যাপারে সতর্কতা অবলম্বনের শিক্ষা পাই তবে যে কেউ যে কোনো বিষয়কে বিদাতের পথ হিসেবে গণ্য করে বিদাত বলে আখ্যায়িত করতে পারে না বরং এ বিষয়ে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে সে সম্পর্কে পূর্বে আলোচনা হয়েছে সেই সাথে এটাও স্মরণ রাখতে হবে যে বিদাতের দিকে নিয়ে যেতে পারে এমন আশঙ্কার কারণে যে সব বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করা হয় সেগুলোকে নিষিদ্ধ বা হারাম বলা যাবে না বরং মাকরু বা অপছন্দনীয় বলতে হবে যে কেউই কোন বিষয়কে বিদাত বলে আখ্যায়িত করতে চায় সে এই তিনটি মূলনীতির কোনো একটির আলোকেই তা করতে পারে যারা বিদাত সম্পর্কে উদাসীন তারা এ সকল মূলনীতির কোন একটি বা সব কটিকে উপেক্ষা করে আর যারা বিদাত সম্পর্কে বাড়াবাড়ি করে তারা এ সকল মূলনীতির কোন একটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিদাত নয় এমন কাজকেও বিদাত প্রমাণের চেষ্টা করে এক্ষেত্রে সঠিক কর্মপন্থা হল এই সকল মূলনীতিকে যথাস্থানে প্রয়োগ করা এগুলোর কোনোটিকে উপেক্ষা করা যাবে না আবার এগুলোর ভুল ব্যাখ্যা করে অতিরঞ্জন করা যাবে না এই উদ্দেশ্যে আমরা এসব বিষয়ের প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করেছি যাতে এসব বিষয়ের সঠিক ব্যাখ্যা সম্পর্কে অবহিত হওয়া যায়। এবং এ বিষয়ে যে কোনো বিভ্রান্তি হতে বেঁচে থাকা যায় এসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আলোচনা করা জরুরি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সে সকল বিষয়ক সেই বিষয়ক আলোচনা উল্লেখ করব। আল্লাহ সুত আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াসল্লাহ আল নবীন মোহাম্মদ ও আল্লাহ ও আজমাইন।